আবদুল্লাহ ইবনু উমর রদাহ তালাহনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে দেখেছি তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছেন সাবধান ফিতনা এখানেই সাবধান ফিতনা এখানেই যেখান থেকে শয়তানের সিং উদিত হবে